মানবতার সমাধান عليه মহাম মুসলিমন সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আল্লাহ ত কাছে সব থেকে মূল্যবান যে জিনিসটা জান্নাত এই জান্নাত লাভ করতে হলে আমাদের করণীয় কি। এই জান্নাত লাভ করতে হলে আমাদের পালনীয় কি এবং এই জান্নাত লাভ করতে হলে আমাদের বর্জনীয় কি এই সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে পরিবেশন করবো রবে সের আলী সাদরি ওয়াইসেরিলি আমরি ওয়াহলুল ওকদাতাম মিললিসানি ইয়াফকাহু কাউলি আল্লাহর কাছে সবথেকে মূল্যবান জিনিস তার জান্নাত আর সেই জান্নাত তিনি তৈরি করেছেন আমাদের জন্যই তিলকাল জান্নাতুল্লতি নুরেসমিন এবাদিনা মানকানা তাকিয়া সৌরামারিয়াম আল্লাহ বলছেন এই জান্নাত সেই জান্নাত যে জান্নাতকে আমি তৈরি করেছি আমাদের বান্দাদের মধ্যে তাদের জন্য যারা হবে মুতাকি পরহেজগার দিনদার আল্লাহ যারা আল্লাহর দিনের পথে কায়েম থাকবে আল্লাহর হারাম জিনিসকে ত্যাগ করবে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখবে এবং বিশ্বনবী মোহাম্মদ রাসোল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সুমহান আদর্শকে যে গ্রহণ করবে সে হবে মোত্তাকি আর সেই মোত্তাকির জন্য আমি বানিয়ে রেখেছি এই জান্নাত তো আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন আর সেই জান্নাত যাওয়ার পথ সেই জান্নাত যাওয়ার উপায় মাধ্যম ওসিলা আমাদেরকে বলে দিয়েছেন তাই জান্নাত যাওয়ার উপায় উপকরণের মধ্যে এটাও একটি উপায় আল্লাহ নবী বলেছেন যে তোমরা যারা অসচ্ছল ব্যক্তি তাদেরকে অবসর দিও বা মাফ করে দিও তাহলে এই জিনিসটা তোমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হবে হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন সাহিুল জামেতে يا حديثتي أوليكوية الله نبي بولتين حوصبا رجل من من كان قبلكم فالله يوجد له من الخير الشيء إلا أنه كان رجلا موسرا وكان يخالط الناس وكان يقول لغلمانه تتجاوز عن المعصر فقال الله سبحانه وتعالى لملائكته نحن أحق بذلك منه فتجاوز عنه আল্লাহ নবী বলছেন তোমাদের পূর্বে কার কোন একটি মানুষের হিসাব নেওয়া হলো যখন তার হিসাব কিতাব শুরু হলো তখন তার কোনো দেখতে পাওয়া গেল না কিন্তু একটা জিনিস তার মধ্যে ছিল যে সে লোকটা সচ্ছল লোক ছিল মানে টাকা পয়সার দিক দিয়ে বিষয় সম্পত্তির দিক দিয়ে মোটামুটি সচ্ছল ছিল আর সে মানুষের সাথে চলাফেরা করতো মানুষের সাথে মিলামেশা করে মানুষদেরকে ধার ধারধুর দিত অভাবীদেরকে সে ধার দিত ধার দেওয়ার পরে তার ছেলেদেরকে বলতো যে যারা অভাবী অপারগ তাদেরকে মাফ করে দিও এই গুণটা তার মধ্যে ছিল সে ছেলেদেরকে বলতো বাবা যারা দিতে পারবে না যারা অপারগ তাদেরকে মাফ করে দিও আর যারা দিতে পারবে কিন্তু এখন নয় একটুকু অসুবিধা আছে পরে দিতে পারবে তাদেরকে অবসর দিও এই গুণটা যখন তার পাওয়া গেল তখন আল্লাহাদেরকে বললেন ওকে মাফ করে দাও ওকে মাফ করে দেওয়া হলো আমি বলতে চাইছিলাম ভাইরা আমার যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিস থেকে আমাদেরকে বুঝাতে চাইছেন যে সচ্ছল ব্যক্তিরা যদি অসচ্ছল ব্যক্তিদেরকে ঋণ দেয় আর সঠিক সময়ে যদি সেই ঋণ গ্রহিতা পরিশোধ করতে না পারে কোনো অসুবিধার কারণে তাহলে তাকে যেন অবসর দেওয়া হয় আর যদি সে একান্তই অপারোগ হয় তাহলে তাকে যদি মাফ করে দেয় তার বিনিময় আল্লাহ রবুল্লা আলমিন তাকে মাফ করবেন অর্থাৎ তাকে আল্লাহ রবুল আলমিন জান্নাত দান করবেন এই সমস্ত গুণ আজকে আমাদের মধ্যে নেই আজকে কোনো গরিব মানুষ কোনো অসহায় অবস্থায় পড়ে আমার কাছে ধার চাইতে আসে আমি ধার দিই এক তো অনেকেই আছে বিনা সুদে ধার দিবে না শতকরা আড়াই টাকা শতকরা পাঁচ টাকা এইভাবে তারা বেড়ে দিয়েছে সুদের হার সুদ ছাড়া ধার দিবে না আর যদি দেই তার তাগাদা লাগাইতেই থাকবে দাও পরিশোধ করার জন্য পীড়া করবে কত কথা শোনাবে এবং কত মানে লাঞ্ছনার শিকার করতে হবে ওই লোকটিকে এরকম অবস্থায় আমরা তাকে ফেলে দিই কিন্তু না ভাই সে তো সত্যিকারের যদি অভাবই না হতো তারে নিজের মান সম্মানকে বিসর্জন দিয়ে আপনার কাছে কি ধার চাইতে আসতো সে সত্যিকারের অভাবই তার অভাব ছিল বলেই সে আপনার কাছে আসছে হাত পাচ্ছে অতএব তাকে লাঞ্ছ এবং তাকে অপমানিত করবেন না অনেকে আছে এই তার ধারের কথাটা মানুষের কাছে প্রচার করে তাকে অপমানিত করে যে আমি টাকা দিছি আমার টাকা দিতে পারে না এই করতে পারে না সেই করতে পারে না প্রচার করে গোটা গ্রাম ময় তার ইজ্জত নিয়ে হোলি খেলে তার ইজ্জত নিয়ে লোকের মাঝে প্রচার প্রসার করে বাড়ায় তাকে অপমানিত করার জন্য জি খবরদার খবরদার এরকম কাজ কেউ করবেন না বিরাট স্বভাবের জিনিস জান্নাতের মাধ্যম বলে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা তাদেরকে অবসর দিব আর যে একান্তই পারবে না আল্লাহর অস্ত যদি মাফ করে দিতে পারি তাহলে ইনশা আল্লাহ এর বিনিময়ে আল্লাহ রবুল আলম আমাদেরকে জান্নাত দান করবেন এইভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জান্নাতের রাস্তা বলে দিচ্ছেন যদি কেউ মানুষের কাছে হাত না পাতে প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেকে মানুষের কাছে চাই প্রয়োজন নেই তার বাড়িতে খাওয়া পরার মতন যথেষ্ট আছে তারপরেও অনেকে অভ্যসগত মানুষের কাছে হাত পাতে মানুষের কাছে চায় যাচাঙ্গা করা এই কাজ বা এই অভ্যাস অনেক মানুষের মধ্যে আছে এটাও কিন্তু খারাপ অভ্যাস এই অভ্যাস থেকে যদি কেউ নিজেকে বাঁচাতে পারে এমন কি প্রয়োজন থাকা সত্ত্বেও যদি কেউ নিজেকে পাক পবিত্র রাখে চাওয়া এবং জাচাঙ্গা করা থেকে তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাতের দাবিন হবো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আবুদাউদ্দ শরীফের হাদিস আল্লাহ আলবাণী এই হাদিসকে সহি বলেছেন কেউ যদি আমাকে এই দায়িত্ব আর এই জিম্মদারি গ্রহণ করেছে বা আমাকে এই গ্যারান্টি দেয় যে সে মানুষের কাছে কিছু চাইবে না হল জান তাহলে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করবো তার জান্নাত যাওয়ার ব্যাপারে আমার ওপরে দায়িত্ব থাকলো ইনশাআল্লাহ সে জান্নাত যেতে পারবে যদি সে এই দায়িত্ব গ্রহণ করে যে সে মানুষের কাছে কোনো কিছু চাইবে না তো ভাইর আমার কথা হচ্ছে মানুষের কাছে যদি কোনো কিছু না চাওয়া যায় তাই বললেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাসাল্লাম যদি কেউ এই প্রতিশ্রুতি দেয় যে আমি বা সে কারো কাছে চাইবে না তাহলে আমি নবী তার জন্য এই দায়িত্ব গ্রহণ করব যে সে জাননাতে যেতে পারবে এইভাবে আর একটি হাদিসে বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মুসলিম শরীফের হাদিস তোমাদের মধ্যে যারা অভ্যাসগতভাবে প্রয়োজন ছাড়াই মানুষের কাছে চায় এই চাওয়াটাকেই যারা নিজের অভ্যাসে পরিণত করে নেয় তারা কালকে কামতের মাঠে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন তাদের মুখমণ্ডলে কোনো মাংস থাকবে না কঙ্কাল অবস্থায় তারা কালকে ক্যামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে এ হাদিস বর্ণিত হয়েছে বোখারি এবং মুসলিম শরীফে আরেকটি একটি হাদিসের মধ্যে বলছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম মনসা আল আাসা তাকাসুরা ফাইনামা ইয়াস আলোজামা ফাল ইয়াস্তাকিল আউলেিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাল্লার নবী বলছেন যে তার মাল বৃদ্ধি করার জন্য মানুষের কাছে চায় মানে তার কোনো প্রয়োজন নেই দরকার নেই তার বাড়িতে যথেষ্ট আছে তার ধনমালের মালের কোনো অভাব নেই কিন্তু আরও বেশি করতে চায় তার মাল আরো বাড়াতে চায় আরও জমি জায়গার মালিক হতে চায় আরও ব্যাংক ব্যালেন্স করতে চায় আরও টাকা পয়সা জমা করতে চায় এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ মানুষের কাছে চাই তাহলে সে যেন জাহান নামের আগুন চাইতেছে মানুষের কাছে আগুন ফাল এখন সে দেখুক বেশি চাইবে না কম চাইবে যত চাইবে চাক যত কম করবে করুক এরকম চাওয়া তার মানে হচ্ছে আগুন চাওয়া হচ্ছে সে আগুন চাইতে আছে তো প্রয়োজন ছাড়া যদি মানুষের কাছে কেউ চায় এই চাওয়াজে তার জন্য জাহান যাওয়ার কারণ হবে আর যদি মানুষের কাছে না চাই তাহলে ইনশা আল্লাহ তালা নবী বলছেন তার জন্য আমি জান্নাতের জাবিন হব একটু ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজাহী আপনারা দেখছেন পিস টিভি বাংলা मानुषेमार परस्पर उपर के, के पाल क्यों इसलम दृष्टि नंदन जुलूम एवं अत्याचार देख मानुषर अति शनिवार रोटादे भारत मुहम्मद सलहिमुक्सूदित রসুল্লা সাল্লা বলেছেন তোমরা যখন তিনজন একত্রে থাকবে তখন একজনকে বাদ দিয়ে দুজনে চুপে চুপে কথা বলবে না যতক্ষণ অন্যান্য লোকের সাথে মিলিত না হবে কারণ এই অবস্থা তাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সেই মুসলিম তৃতীয় খণ্ড সালাম উনুচ্ছেদ নশো চোদ্দ হদিস নম্বর পাঁচ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 We have the next call, to get convincing and valid answers dial corol dr zakir ke poroborti onusthan <laughs> আর মানুষের কাছে হাট পাতা থেকে যদি কেউ নিজেকে বাঁচিয়ে রাখে তার জন্য আমি জান্নাতের জামিন হব আল্লা নবী বলেছেন ওপরের হাটটা নিচের হাতের থেকে অনেক উত্তম মানে দাতা হাত যে দেয় সেই হাতটা ওই হাতের থেকে অনেক ভালো যেটা নেয় যে গ্রহণ করে তাই পাললে কিছু দিবেন দান করিবেন আল্লাহর পথে কিন্তু বিনা প্রয়োজনে চাইবেন না চাওয়াগিরি চাওয়া অনেক খারাপ জিনিস তাই আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন আমরা জানা বিনা প্রয়োজনে মানুষের কাছে হাত না পাতি তাহলে ইনশা আল্লাহ কালকে মাঠে কি আমাদের মাঠে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করিম সাল্লাহ সাল্লাম আমাদের জান্নাত জবার উপায় বলে দিয়েছেন যদি মানুষ আমাকে ভালো বলে বা আমরা যদি কোনো মানুষকে ভালো বলি তার যদি নাম তার যদি গুণ গাই আহ কোন একটা লোক দুনিয়া থেকে চলে গেছেন আজকে পূর্বেকার মানুষগুলো সবাই দুনিয়া থেকে চলে গেছেন বলুন তো কত সুন্দর নামে আমরা তাদেরকে স্মরণ করি বড় বড় ইমামগণ ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম ইবনে তাই মিয়া এইভাবে যারা দিনের জন্য নিজের কুর্বানি এবং নিজেকে মানে ত্যাগ স্বীকার করে যারা দুনিয়া থেকে গেছেন তাদেরকে আমরা কত সুন্দর শরণ করি রাহেমহুল্লাহ বলি হেফেজাহুল্লাহ রাহেমুল্লাহ এইভাবে আমরা তাদের স্মরণ করি তাই যাদের গুণ গাওয়া হয় যাদের প্রশংসা করা হয় আল্লাহ নবী বলছেন মুসলমানদের একটি দল জামাত যদি কারো প্রশংসা করে তাহলে সেও জান্নাত যায় তাই আল্লাহ নবী বলছেন বহারিসলিম শরীফের হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ বলছেন তোমরা যার প্রশংসা করবে গুণগান গাইবে যার সে জান্নাতে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে থেকে চলে গেছে কত দুষ্ট দুচার বেইমান যার দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে কেউ ভালো নামে স্মরণ করে না তাদের গুণ কেউ গায় না কারণ গুন গাইতে হলে গুন গাওয়ার মতন কাজ আপনাকে করে যেতে হবে আপনি যদি ভালো কাজ করে যান সমাজের জন্য আপনি যদি কিছু করে যান মানুষের প্রতি যদি আপনি সদই থাকেন মানুষের প্রতি যদি আপনার দয়া প্রদর্শন করে থাকেন মানুষের সাথে যদি আপনার সদ্ ব্যবহার থাকে সুন্দর আচরণ থাকে তাহলে মানুষ আপনার মরার পরেও আপনাকে স্মরণ করবে এবং আপনার গুণ গাইবে আপনার প্রশংসা করবে আর মানুষ যখন আপনার প্রশংসা করবে আল্লাহ নয় বলছেন তখন আপনি জান্নার পাবেন আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পর যদি মানুষ বলে যাক ওই ঝামেলাটা গেছে জানে শান্তি পেয়েছি আরাম পেয়েছি কারণ হয়তো আপনার কারণে বরং আপনি যাওয়ার পরে তারা শান্তির শ্বাস নেবে যে দুষ্টটা গেছে ভালোই হয়েছে ওই জন্য তো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে ইদামাত আল ফাজের কামাকাল্লা নবী সাল্লামের কথা আল্লাহ নবী বলছেন যখন কোন দুষ্টা দুরাচার কোন পাপি যখন মরে যায় তখন শহরবাসী গ্রামবাসী এমনকি গাতপালা জীবজন্তু পর্যন্ত স্বস্তি লাভ করে ওই পাপিটা গেছে কেন ওর পাপের কারণে ওর পাপের কারণে সমাজের অনেক মানুষ অতিষ্ঠ হয়েছিল ব্যতীব্যস্ত ছিল তাই যদি আপনি একজন দুষ্ট দুরাচার মানুষ হয়ে দুনিয়া থেকে যান আপনার গুন কেউ গাইবে না কিন্তু যদি আপনি ভালো মানুষ হয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে দুনিয়া থেকে যান তাহলে মানুষ আপনার গুণ গাইবে আহ কত ভালো মানুষ ছিল আহ কত সুন্দর কাজ করত কি সুন্দর আচরণ ছিল কি সুন্দর ব্যবহার ছিল এরকম বলে বলে আপনার তারা গুণ গাইবে নবী বলছেন যার তোমরা গুণ গাইবে অজাবাত লাহুল জাননা তার জন্য জান্নাত অজব হয়ে যাবে অমান আসনাই তোমার এই হেসাররা আর যার তোমরা নিন্দা গাইবে যার বদনাম করবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তো ভাইরা আমার ভালো হবার চেষ্টা করুন আর ভালো হলে পারান ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন মানুষের গুণগানের কারণে তাদের আল্লাহ কবুল করবেন তাদের আল্লাহ কবুল করবেন তাদের প্রশংসা আল্লাহ কবুল করবেন আর এরই বিনিময়ে তিনি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন এইভাবে জান্নাতের পথ বলে দিয়েছেন সেটা হচ্ছে বিচারকরা যদি সঠিক বিচার করে তারাও যে জান্নাত পাবে সে কথা বলেছেন আমাদের সমাজ থেকে বিচার ব্যবস্থা ব্যবস্থা যেখানে যে পার্টি শক্তিতে আছে সেই পার্টির লোক ওই গ্রামের সমস্ত মানুষের মধ্যে বিচার আচার করে করুক ভালো জিনিস বিচার আচার করো আপসে মীমাংসা করে দাও ভাই ভাই মিলিয়ে দাও গ্রামের ফেসাদ সৃষ্টি করো একে অপরের সাথে আমরা মিশে কি করে থাকতে পারবো একে অপরের সাথে আমরা মানে ভাতৃত্ব বন্ধন কি করে বজায় রাখতে মানে চলার জন্য তোমরা মিলাবার কাজ করো বিচার আচার করে দাও তাদের দ্বন্দ্বকে দূর করে দাও কিন্তু ন্যায় বিচার করো একজন মার্ডার করেছে একজন ব্যবচার করেছে একজন বড় অন্যায় করেছে কিন্তু সে হচ্ছে পার্টির লোক ওর কিচ্ছু হবে না ও জামন মন তাই করুক করে নাও আজকে দুনিয়াতে করে কালকের কালকে বিচার বিচারালয় আছে সেখানে কেউ বাঁচতে পারবে না সুন্দর বিচার যদি কেউ না করো কালকে কামতের মাঠে আল্লাহ রবুল আলমিন আছেন তাই আল্লাহ নবী বলছেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আল কোদাত বিচারকরা তিন প্রকারের ওয়াহেদুন ফির জানার ওয় ইস্নান এক প্রকারের বিচারকরা জান্নাতে যাবে আর দুই প্রকারের বিচারকরা যাবে জাহান্নাবী আমি ফিল জানা ফরাজ আরফ আল হাক্কা ফিহি যে জান্নাতে যাবে সে হচ্ছে সেই লোকটি যে লোকটি সত্যকে জানলো সত্যকে জেনে সঠিক বিচার করলো ন্যায় বিচার করলো সে যাবে জান্নার ওফ আল হাক্কা ফাফিল হক ফাফিন্নার কিন্তু যে লোকটি সত্য জানলো মানে সে জানে কে হক আর কে না হক আছে আপসের মধ্যে বিবাদ সেই বিবাদের মীমাংসা করতে গেছে এবং সে জানে এদের মধ্যে কে সত্য আর কে বঞ্চিত তারপরে আল্লাহ নবী বলছেন ফাহু আফিন্নার এ জাহান নামে যাবে ওয়ারুল কাদা আলী নাসে আল্লাহ জাহালিন ফাহু আর এক প্রকারের বিচারও হচ্ছে যারা জানেই না মূর্খ কিন্তু বিচারক আজকের বর্তমান বিশ্বে তো কে মূর্খ আর কে পন্ডিত এসব দেখার তো দরকার হয় না ভোটে যে জিতবে সেই নেতা হবে যে জিতে গেছে সেই নেতা তার প্যাটে বিদ্যা থাকুক বা না থাকুক সে আল্লাহ নবী বলছেন এ কিচ্ছু জানে না বুঝে না অথচ মানুষের বিচার করেছে ফাহাফিন নার অথ সেও যাবে জাহান নামে এই হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজা ত্রিবিদি শরীফে এবং আল্লা আলবাণী हादी के सही तो भारोलते करते जानदीत सठिक विचारे सठी विचार करार कारण से जो जानना जेते विश्वनबी मुहम्मद रसलह सल अलह वसल्लम तई तो बखरिया मुसलिम शरीफर हादी आल्ला नबी मुजस्ब आतुन ইউ দিল্লুল আল্লাহ তার মধ্যে একজন ইমামুন আদিলু ইমামুন আদিলুন ন্যায় বিচারক যে ন্যায় বিচার করবে মানুষের মাঝে সে কালকে ক্যামতের মাঠে আল্লাহর আরসের ছায় আশ্রয়ী পাবে দুই নম্বরে শাহ বুন শাহ ফি ইবাদ এমন যুবক যে জৈবন কালে আল্লাহর ইবাদত করেছে তিন নম্বরে রাজুলুন কালবহু মো আল্লা কিল এমন ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে চার নম্বরে রাজুলুন দা আতহ ইম্র আতন এমন ব্যক্তি যাকে কোনো সুন্দর নারী ব্যবিচারের জন্য ডাক দেয় আর সে বলে আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তি যে অত্যধিক গোপনীয়তা রক্ষা করে দান করে এমন গোপনীয়তা রক্ষা করে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাতও জানতে পারে না তারপরে ব্যক্তি রাজুলনকার যে ব্যক্তি নিভিত নির্জনে গোপনের রাতের গভীরে উঠে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আর তার চোখের পানি বের করে আল্লাহর ভয়ে কাঁদে সাত নম্বরে এমন দুই ব্যক্তি রাজুল আনে তাহাব বাফিল্লাহ ইস্তামা আলী হে ওয়তাফার রাকা আলৈ এমন দুই ব্যক্তি যে দুই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে তারা বন্ধুত্ব স্থাপন করেছিল আবার আল্লাহরই উদ্দেশ্যে তারা একে অপর থেকে বিচ্ছিন্নতা বা একে অপর থেকে আলাদা হয়ে গেছে মানে দুইজন বন্ধুত্ব করেছিল এই মনে করে যে তারা দুজনাই নামাজি একে অপরের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করেছিল যেহেতু তারা নামাজ পড়ে কিন্তু যখন একজন বন্ধু মধ্যেখানে নামাজ ছেড়ে দিল তখন তার অপরজন বললো ভাই এখন আর আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি না আজ থেকে তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। কারণ তুমি আর নামাজ পড়ো না একে বলা হয় আল্লাহর অস্তে বন্ধুত্ব করা আর আল্লাহরই জন্য বন্ধুত্ব থেকে দূরে সরে যাওয়া বা বিচ্ছেদ করে দেওয়া আমি বলতে চাইছিলাম ভাইরা আমার বিশ্বনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহরিসাল্লাম বলেছেন ন্যায় বিচারক যারা তারা জান্নাতে যাবে কিন্তু যদি অন্যায় করে জুলুম করে আর মানে মানুষের প্রতি মানে নিজের অক্ষপাতিত্বের ভিত্তিতে নিজের পার্টির ভিত্তিতে নিজের আত্মীয়তার ভিত্তিতে বিচার করে এবং সেটা যদি অন্যায় আর জুলুম হয়ে যায় তাহলে এই অন্যায় আর জুলুমের কারণে তাদেরকে জাহান নেমে যেতে হবে এইভাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি এটাও আমাদের জন্য জান্নাতের বড় মাধ্যম হবে কারণ যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই একে অপর থেকে যদি আমরা মুসলমান ভাই ভাই হয়ে না থেকে যদি আমরা একে অপর থেকে যদি আলাদা হয়ে যায়। তাহলে যে এটা আমাদের জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে তাই তো রাসুলেরিম সালাম বলেছেন জাহান নামে যাবে শুধু একটি ফিরকা ছাড়া সেই ফিরকা কোনটা আল্লাহ নবী কোনো জায়গাতে বললেন মানকানা আলহামিস আসহাবি যারা আমার আর আমার সাহাবার পথে কায়েম থাকবে তারা জান্নাতে যাবে আর এক বললেন আর যারা জামাতবদ্ধ ভাবে এবং মুসলিমদের ঐক্যে মানে ভিন্নতা আর মুসলিমদের ঐক্যে ভাঙন ফটল সৃষ্টি করবে না তারাও যাবে জান্নাতে তো ভাইয়ের আমার কথা হচ্ছে এই হচ্ছে জান্নাতের মাধ্যম যেগুলি আমাদেরকে দিয়ে গেছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম সেই জান্নাত আমরা লাভ করতে চাই তাহলে আমাদেরকে এই কাজগুলি করতে হবে যে কাজগুলো করতে বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম على সবাইকে وصلى الله وصل على نبينا محمد وعلى اله وصحبه اجمعين <تصفيق> exactly now i am the granite my name is rishtha naik you are the best of peepi i was from india and i was like infabding matila and believing <speaking> in allah kuntum khayra ummatin ukhrati linas ta'muruna bil ma'rufi wa tanahuna 'anil munkari wa tu'minuna billah Surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, Sustainer of the world. See, our next work is done. Tomorrow, we will visit our next Bangladesh. We will visit our next week in Bangladesh. Sheikh Badruddha Nadavi There was a road to the চলতে হবে সরল পথে স্বর্গের পানে যেতে যারা গুনা থেকে জীবন বাঁচায় পরে মমিন হওয়ার হক আদায়। আল্লাহ শাস্তি থেকে বাঁচার উপায় খুঁজতে দেখুন ইসলামে অপরাধের শাস্তি প্রতি সোমবার সন্ধ্যা ষাটটায় বাংলাদেশে অসন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিস বাংলায়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 प्रतीक शुक्रबारुधवार रंगलाशे और रे आठट भारत पीस टी बांगलाय